السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونستعينه ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم السيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمانة وشراب الشربي استبير دور شوك سرطة أمر ظهر بحق فيها به السيام أبن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 আমি ডলিউদ্দিন আমার ডানে আছেন ভাই শাহিউ আজহারি আছেন আমাদের ভাই শেখ ইউসুফ এবং আমার বাম দিকে রয়েছেন তিনি হলেন শেখ শাহিদুল্লাহ খান মাদানীকুম তারপরে আমার নিকটবর্তী যিনি আছেন বামপার্সে শেখ আমানুল্লাহ মাদানী আসালামাইকুম সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক এখন রমাজান মাসে রোজাদ আদব আলহামদুলিল্লাহ আসলে ইসলাম এই পৃথিবীতে একটি সুন্দর সভ্যতা বিনির্মাণ করেছে আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লাম এই চূড়ান্ত সার্থক সমৃদ্ধ সভ্যতার রূপকার তার মাধ্যমে মানুষের জীবন এবং পরকালের দুনিয়া এবং আতের সবকিছুকে সৌন্দর্যময় করে সমৃদ্ধ করার বাস্তব শিক্ষা হাতে কলমে দিয়েছেন কারণ রবীন্দ্রা তো দুনিয়ার হাসানা যথাযথভাবে ঠিকঠাক রেখে পরকালের হাসানায় সমৃদ্ধ হয়ে জান্নাত নিশ্চিত করার জন্যই রব্বুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এই বা আদাত এবং বিশেষ করে ইসলাম যে পাঁচটি বৃত্তির উপর প্রতিষ্ঠিত কালিমা তো বলি ইমান তারপরে সালাত বা নামাজ তারপরে সৌম বা রোজা তারপরে হজ তারপরে জাকাত রোজা আমরা স্বাভাবিক বলে থাকি এই রোজা কিন্তু আমাদেরকে আপাদ মস্তক সভ্য ভদ্র শিষ্টাচারিতা শিক্ষা দেয় কারণ বিবাহ মদুরসুল্লাহ করলে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না আল্লাহর জন্য তার খাওয়া দাওয়া বাদ দেবে এটা আল্লাহর কোন প্রয়োজনই নাই বরং এই হাদিস বিখ্যাত হাদিস আমাদেরকে সস্পষ্টভাবে বলে দেয় রোজা কিছু আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছে কেবল আনুষ্ঠানিক কিছু কাজ আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রাখার জন্য আমাদেরকে রোজা অথবা ইসলামের কোন উদ্বুদ্ধ করে না বরং সামগ্রিকভাবে কমপ্লিট মাদ্দ শিষ্টাচার তথা সভ্যতা মর্জিত হওয়ার জন্য শিক্ষা দেয় আপনি যে কথাটা বলছিলেন যে রমজান আসলে আমরা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় স্লোগান দেখতে পাই রমজানের পবিত্রতা রক্ষা করুন রমজানের হ্যাঁ আপনি হয়তো স্বাভাবিক বলছেন যে এই পবিত্রতা রক্ষা করুন স্লোগানটাকে কেবল স্লোগান হিসেবে আমাদের দেশের রাখা হচ্ছে বলে আপনি বলতে যাচ্ছেন যে আগে নিজেকে পবিত্র করুন তারপরে অন্যকে পবিত্র হওয়ার জন্য কিন্তু না আমি বলুন পজিটিভলি দেখতে চাই যে অন্তত এই স্লোগানটা অতন্তত একটি পজিটিভ শব্দ যারা উচ্চারণ করছেন রমজানের পবিত্রতা রক্ষা করুন তার মানে বুঝা যাচ্ছে রমজানের সাথে কিছু অপবিত্রতার বাস্তবতা আমাদের জীবনে রয়েছে সমাজে রয়েছে পরিবারে রয়েছে চাল চলনে রয়েছে রোজা আসলে আপনার যদি কোনো কিছু পয়েন্ট থেকে থাকে আমরা পবিত্র রাখতে চাই রোজা লুকুম এবং এর রোজা পালনের ভিতর দিয়ে আত্মিক পবিত্রতা এবং তাকুয়া অর্জনের একটা মূল শিক্ষা আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন যাতে করে তোমরা মানে হচ্ছে যাতে করে জীবনকে সমস্ত অপবিত্রকরণ থেকে নিজেকে পুতপ্র করা জিনিসটা আমরা লক্ষ্য করছি যে আসে তাকোয়ার শিক্ষা নিয়ে পবিত্রতা শিক্ষা নিয়ে কিন্তু আমরা অনেকে রোজাও রাখি কিন্তু নিজেকে পবিত্র করার যে ভাবধারা আমরা হতে হন না যা দেখা যায় আমাদের দেশে হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে যেগুলো দিনের বেলাও একটু সামান্য একটু পর্দা তারপরে খোলা খোলা রাখে যা রমজানের পবিত্রতাকে চরম ভাবে কলুষিত যা আমাদের বিরত থাকা দরকার প্রকাশ্যে চলে রমজানের পবিত্রতা নষ্ট করে বা রমজানের ভাব নষ্ট করে আদম নষ্ট করে আলহামদুলিল্লাহ আসলে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 এখানে পবিত্রতা বলতে উদ্দেশ্য আমরা এটাই নিচ্ছি যেগুলি শরীয়ত গর্হিত কর্ম শরীয়তে নিষিদ্ধ যে সমস্ত কর্মগুলি একজন মানুষ রোজা থাকা অবস্থায় তার জন্য সেগুলি অবশ্যই আরো বেশিভাবে নিষিদ্ধ এবং সমাজে যেন সেগুলি কেউ করলেও অন্যায়ভাবে সেগুলি যেন প্রকাশ না পায় প্রকাশ পেলে অন্যজনকে আরো সেই অন্যায় লিপ্ত হতে উৎসাহিত করে প্লাস রোজা থাকা অবস্থাটাকে ধৈর্য ধারণ করাটা তার জন্য আরো সেগুলির মধ্যে অনেক যেমন আমাদের দেশে দেশে প্রকাশ্যে যে সমস্ত অশ্লীল সিনেমাকে চালু রাখা হয় রমজান মুক্ত করে দেওয়া হয় মানুষ আসছে প্রবেশ করছে দেখছে আবার বের হচ্ছে অপসংস্কৃতির চর্চা জি জি এটা একটা কঠিন বিষয় কারণ আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম স্পষ্ট ভাবে রোজা অবস্থায় অশ্লীলতা নিষেধ করেছেন অশ্লীলতায় লিপ্ত হবে আবার রোজা রাখবে তাহলে তার রোজা কোথায় তো এ ধরনের আরো অনেকগুলি বিষয়টি সংস্কার বা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে আমাদের ঘরে ঘরে এখন টিভি আছে রমজান মাসে টিভিতে ধরনের মানে অনুষ্ঠান প্রচার করলে রাষ্ট্রীয় ভাবে একটু প্রশ্নের উত্তর দিচ্ছি পবিত্রতা বিরোধীর মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা আমরা দেখতে পাই সেটা হলো ঝগড়া ফাসাদ বাসে ট্রেনে রাস্তাঘাটে সবসময় ঝগড়া ফাঁসাদ চলতেই আছে আর সবচেয়ে বাজারের ভিতরে ঝগড়া ফাঁসাদ বেশি হয় এই যে ঝগড়াটা ছিল এখানে মানে বন্ধ করাটা খুব গুরু দায়িত্ব ছিল সিয়ামে কিন্তু সেখানে ঝগড়া ফাসাদ রমজানে বেহাই পণা এবং নারীদের গমনাগমন বাজারে খুব বেশি বেড়ে যায় বেশি বেড়ে যায় আর মানুষ কিছু মানুষ সিয়াম পালন করার পরে খেপে ওঠে মানে এমন যে সবুর করা দরকার ছিল ওই যে কি হয়েছে এই লোকটা এত রাগারাগি করছে কেন লোকটা রোজায় ধরেছে ওকে তো রোজায় ধরে নাকি শয়তনে ধরেছে রোজায় ধরবে কেমন করে রোজায় ধরলে তো সে নরম থাকে সবুরতো সবুর করতো কিন্তু সবুর না করে দেখা যায় खेपिए रसुल रोजा रखबे क्योंकि गाली देखें से बल्बे रोजादारोजादारोजाद যার আদ আমি এখন তাহলে শাহমুবের কাছে না আসলে পবিত্রতা বৃদ্ধি করা বা অপবিত্রতা কমানোর ক্ষেত্রে আর কি আসলে কি বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রায় জীবনের অংশ হয়ে গিয়েছে মিডিয়া এটা স্বীকার করার কোন জুনেই আমরাও আজকে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 আবার আপনাদের সম্মুখে আলোচনা ফিরে আসছি শেখ হামী সাহেবের কিছু কথা ওতে বাকি ছিল সেটা সম্পূর্ণ করার জন্য আমি অনুরোধ করছি আমি যেটা বলতেছিলাম ওটাই যে সেখানে বাজারে দেখা যাচ্ছে নারীদের অন্য মাসে কম থাকে কিন্তু এই মাসে বেশি অনুরূপ ভাবে ঝগড়া ফসাদ মানুষ কিছু মানুষ শিয়াম পালন করার পরে ওঠে মানে এমন হয়েছে সবুর করা দরকার ছিল ওই কি হয়েছে এত রাগারাগ করছে কেন লোকটা রোজায় ধরেছে রোজায় ধরে নাকি শয়তানে ধরেছে রোজায় ধরবে কেমন করে রোজায় নরম থাকে সবুর হতো করতো কিন্তু সবুর না করে দেখা যায় खेपी रसुल्य रोजा रखबे जो क्यों गाली देखें रोजादारोजादारोजाद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 মিডিয়ার বদৌল হতে পৃথিবী বাংলার বদৌলতে পৃথিবীর লোকের কাছে ভালোতে ব্যবহার হওয়া উচিত ছিল কল্যাণের পক্ষে হওয়া উচিত ছিল বেশি কিন্তু কল্যাণের পক্ষে ব্যবহার হচ্ছে যৎসামান কিছু যৎ সামান্য উদ্যোগ আর অকল্যাণের জন্য হচ্ছে অধিকাংশটা যেমন দেখুন ধরার জন্য সকল সকল মিডিয়াতেই কিন্তু কিছু না কিছু প্রোগ্রাম হয় আমরা দেখতে পাই এবং শুধু তাই না অনেকগুলো মিডিয়াতে রমজান আসলে দেখা যায় তাদের প্রেজেন্টেশন যারা করেন উপস্থাপক আর উপস্থাপিকা তাদের ড্রেস কোটেও পরিবর্তন ঈদের চাঁদ যখন ওই দেখা দেয় ওই ঈদের চাঁদের পোশাকের বাস্তবতা হারিয়ে যায় ওই আমার কাছে খুব আক্ষেপ লাগে নজরুল যে বলেছেন যে ঈদ আসে ঈদ আসে কেবল বারবার আমাদের আত্মপরিচয় আমাদের মধ্যে সমতা সৌহার্দ্য সম্প্রীতি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 আপনি যদি তুকে বিশ্বাস করেন আপনি যদি কবরের জীবনকে বিশ্বাস করেন নিজের এই দায়িত্ব অবহেলা থেকে আল্লাহর অবস্থায় বেরিয়ে আসুন যারা বিভিন্নভাবে মিডিয়ার সাথে জড়িত অত উলঙ্গপনা আপনি আপনার মেয়েটাকে কি শেখাবেন সুতরাং আমি আপিল করে বলতে চাই যারা এই বিষয়গুলো করছেন তারা তারাও কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে ভালো থাকতে চান নিজের মেয়েটা ভালো থাকুক চান নিজের মা তা আলী হুসাল্লাম আমি ইসলামের সবকিছু মানবো কেবল একটি অনুমতি আমাদের দিন আমি বেবিচার করতে চাই আমরা হলো তো বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলি রসুল বললেন আচ্ছা বসো তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি তোমার মায়ের সাথে কেউ করবে সুজা হয়ে বলেনি আর বললেন তোমার বোনের সাথে কেউ করলে আমার বোনের সাথে কেউ বেবিচার করবে প্রশ্নই আসে না রোজজন বললেন তাহলে তোমার মেয়ের সাথে আমার মেয়ে আমার কলিচার টুকরু সন্তান ওর সাথে করবে প্রশ্নই আসে না তাহলে তোমার স্ত্রী দেখো তুমি যে মেয়ের সাথে ব্যবচার করতে চাও কোনো কারো মা অথবা কারো মেয়ে অথবা কারো বুট অথবা কারো স্ত্রী ব্যক্তিটি ঠান্ডা সুতরাং আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই যারা আজকে মিডিয়াতে অপসংস্কৃতি ছড়াচ্ছেন তারা কিন্তু নিজের পরিবারে নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের মা নিজের বোনকে নিয়ে শান্তিতে সম্ভ্রান্তার সাথে চরিত্র বাস্তবতার সাথে জীবনযাপন করতে চান দরিদ্র মানুষেরা তারা যদি রোজা পালন করেন বিশেষ করে নেই হজ নেই নামাজ আর রোজা এই ইমানের পরে ইমান তো সেটা তো সুন্দর করে পড়েন আর রোজাটা রাখেন যদিও রোজা রাখতে গিয়ে তাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় ক্লান্ত ক্লান্ত দেখা নিয়ে তারা যদি রোজা পালন করতে পারেন তাহলে এই জন্য আল্লাহ তাদের যা অনেক বেশি হবে অনেক বেশি হবে আর যে কারণ রসুল ইমশাআল্লাহ ইসলামের সাফ করেন যে তোমাদের জান্নাতে যারা এদের অধিকাংশ দরিদ্র মানুষ দরিদ্র মানুষ যারা কষ্ট করে ইসলামের বিধান পালন করে আর। ধ্বনি আগে পৌঁছে যায় আচ্ছা শেখ যারা দরিদ্র শ্রেণীর চালান এই ধরনের কঠিন পরিশ্রম করে কঠিন পরিশ্রম করেন যারা रोजाथ रोजा रखें रोजा चिंता करब्बुल्ला आलमीन अपना बारो मास सुखें जार फलेता पे श्रम दी तो आल्लाब आलमी निर्देश श्याम पालन करते हैं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 যেন রমজান মাসে অর্ধদিন কাজ করেও আমার জন্য চলে যায় এই ধরনের একটা দরকার ওই শ্রেণীর ভাইদেরকে পরামর্শ যে ভাইদের রান্ধ দিবস কাজ করলেই আপনার চলবে এমন কিছু আগে থেকেই পাথিরা সংগ্রহ করে রাখবেন তাহলে সুন্দরভাবে রমজান মাসে কিছু কাজও করবেন এবং রমজানের রোজাগুলি সুন্দরভাবে পালন করতে পারবেন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 सकल नबीगण कठिन श्रम कर प्रत्येक नबी आलीसलम राजमिस्त्री काम रसुल्लाजा करबीगण जान कठिन क्या कर दस टाइम लागे हबीब मुहम्मद रमजान पुरो दिन क्या দিয়ে জীবন পরিচালনা করতে না বড় একটু একটু সুযোগ পায় ফিতির করেছে এই জন্য সদাকাতুল ফিতির বাধ্যতামূলক করেছেন সম্মানিতারদের জন্য দরিদ্র রোজাদারদের জন্য দর্শক শ্রোতা একটা অত্যন্ত আমাদের দরিদ্র দেশ যেগুলো আছে মানুষ যেখানে একটা সত্তর ভাগ মানুষ যেখানে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাদের রুজি রোজগার করতে হয় তারা হয়তো বা ধরেই নিয়েছেন বা অনেকে অবহেলায় আবার খেয়ালের বসে একেবারে রোজা ভেঙে ফেলেন শ্রম ভেঙে ফেলেন প্রকাশ্য বেরে খাচ্ছেন হোটেলে যে আড়ালে খানা খাচ্ছেন ও জোর দিচ্ছেন আমরা পারছি না পরিশ্রম করতে হয় তাদের জন্য আল্লাহ ন্যায়মত্রে আপনারা আদায় করুন আল্লাহকে ভয় করুন কাজ একটু কমাই দেন ধনী ভাইরা তাদেরকে একটু মজুরি সেদিন বেশি দেন যাতে পুরা তাদের কাজ করতে না হয় মিল ফ্যাক্টরিতে কাজ আপনার একটু কমাইয়ে দেন কাজ কমিয়ে দিয়ে আপনার একটু বেতনটা একটু বাড়িয়ে দেন যাতে তারা সময় মতো একটু রেস্ট নিয়ে অফিসে যেতে পারে রেস্ট নিয়ে একটু কাজ করতে পারে আবার একটু আগে অফিস থেকে ফিরে স্বাভাবিকভাবে ইফতার করতে পারে তাহলে সারা আদেশে পালনের জন্য একটা মোটামুটি পবিত্র সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হবে আশা করি আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করবেন সম্মাই দর্শক শ্রোতা আপনাদেরকে আবার আমাদের পরবর্তী এই রমজানের উপর অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম